যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদা শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবুফর আলহসনাতিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম কেয়ামতের বিভিন্ন আলামত বর্ণনা করেছেন তিনি বলছিলেন অনু আমরা কেয়ামতের আলামতগুলোর ইমান রাখি গত কয়েকটি পর্বে আমরা কেয়ামতের ছোট আলামতগুলো আলোচনা করেছি তার মধ্যে আমরা গত পর্বে চব্বিশাম আলামত আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ আমরা এই এর ধারাবাহিকতা রক্ষা করে বাকি আলোচনা সমাপ্ত করব গত পর্বে বলেছিলাম যে রাসুল্লাহ সাল্লা কেয়ামতের তিনটি আলামত একসাথে বলেছেন একটি হচ্ছে যে মানুষ কাতে কাতের রহম মানুষের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এবং আরেকটি হচ্ছে যে মানুষ সুল জেয়ার অর্থাৎ পড়োশী বা খারাপ ব্যবহার করে পড়োশের সাথে আরেকটি বলেছিলাম যে মানুষ অস্থিরতা প্রসার প্রসার ঘটাতে পছন্দ করবে গত পর্বে আমরা অস্থিরতার বিষয়টি আলোচনা করেছি আজকে আমরা বাকি দুটি বিষয় আলোচনা করব প্রথম বাকি যে বিষয়টি দ্বিতীয় যে বিষয়টি আলোচনা বিষয় আলোচনার যোগ্য সেটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার বিষয়টি আমাদেরকে সাবধান করে তিনি বলেছেন রায়তুল জানা তা কাটা যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সেই জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার অর্থ হচ্ছে আত্মীয় যারা তাদেরকে তাদের খোঁজ খবর নেয়া তাদের অসুবিধা সুবিধা অসুবিধায় তাদের সাথে কথা বলা প্রয়োজন তাদেরকে সালাম বিনিময় করা এবং বিভিন্ন পর্ব উপলক্ষে তাদেরকে দাওয়াত দেয়া তাদের অভাব দূর করা ইত্যাদি এগুলো হচ্ছে সম্পর্ক ঠিক রাখার বিষয় বর্তমানে সবচেয়ে বেশি এটার অভাব হয়েছে মানুষ অনেক সময় দেখা যায় বছর পর বছর চলে যায় অথচ একই দেশে থাকলেও কখনো কখনো আত্মীয়দের বাড়িতে দেখতে যায় না তাদের খবর নেয় না এগুলো হচ্ছে ইমানের দুর্বলতা হাদিস ইরসরাম বলেছেন ان الله خلق الخلق حتى اذا فرغ منهم قامت الرحم فقالت هذا مقام العاذبك من القطيع الله تبارك وسمস্ত সৃষ্টি সৃষ্টি করে শেষ করলেন তখন رحم তার কোমর ধরলেন আল্লাহর কোমর যেরকম কোমর ধর ধরছেন আমরা জানি না رحم ধরলেন ধরে বললেন رحم আমরা কোনো কথা বলার জিনিসটা কিন্তু কথা বলেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ তালা যখন যেই যেটাকে ইচ্ছা করেন সেটাকে সেটা অর্থগত জিনিস হলো সৎ মানে যা যান না থাকলেও সেটাকে আল্লাহতালা দিয়ে কথা বলতে পারেন তো সে রাহেম আল্লাহ তালার কোমর ধরে বললেন যে আমি এখানে আশ্রয় আসি এই আশ্রয় থেকে আমি যাব না যতক্ষণ না আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনি না দেন তখন আল্লাহ আল্লাহতালা বললেন না হ্যাঁ তোমার ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছি আর তুমি আমার আশ্রয় থাকতে হবে না আমা আন আমার তরদেক তুমি কি রাজি যে ব্যক্তি তোমার সম্পর্ক ঠিক রাখবে আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখবো ও আখতার কতাক এবং যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব কাল আলা তখন রাহেম আত্মীয়তা সম্পর্ক বলেছিল যে হ্যাঁ অবশ্যই আমি এখন খুশি ক আলাকালাকা সুতরাং তোমাকে সেটা দেওয়া হল তারপর রসুল্লাহাম ইয়া এত্তেল আবাদ করলেন فَهَلَ اسَيْتُمْ ان تَوَلَّيْتُمْ وَان تُصَدُّوا <تصفيق> بِالْآيَاتِ وَتُقَطِّرَ أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى بَصَرَهُمْ أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا سوره محمد এর আয়াত আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আয়াত আল্লাহ তাআলা বলেন যে যদি ফালা আসাইতুম হতে পারে অর্থাৎ কোনো জায়গায় ফেরত যাওয়ার সময় অথবা কোথাও তোমার ক্ষমতা ফেলে আন্তহার ছড়িয়ে দেবে এবং আত্মীয়তার সম্পর্ক আসাম এরাই তারা জাদুর ফাল্লা তালত করেছেন এবং তাদেরকে আসাম বধির বানিয়ে দিয়েছেন ও আর্মাহরহম চক্ষুকে তারা দেখতে পায় না এরকম অন্ধ বানিয়ে দিয়েছেন আফলা ইত্বরুন কোরআন আলাহা তারা কোরআন নিয়ে চিন্তা করবে না গবেষণা করবে না নাকি তাদের কলবে রয়েছে তালা বলেছেন এর অর্থ হচ্ছে যে এই কাজটি যারা করবে আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করবে তারা আল্লাহ তালার পক্ষ থেকে লালনতের অধিকারী হবে আল্লাহ তালা তাদের উপর লালনত করেছেন তাদেরকে আল্লাহর রহম্মদ থেকে দূরে সরিয়ে দিয়েছেন রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম এই জন্য এই বলেছেন জান্নাতে প্রবেশ করেন যাকে এই লহানত করেছেন রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছে জান্নাতে প্রবেশ করতে পারবে না সেটা হচ্ছে দুখুল আউআলি যদি সেটাকে জায়েজ মনে করে এই যে কোনো কাজ হারাম কাজকে হালাল মনে করে তন্ত কুফুরি হয়ে যাবে এটা না করে যদি কোনো কারণে সে করেনি তাহলে গুনাগার হবে জাহার নামে যাবে অর্থাৎ প্রথমে প্রবেশ করবে না পরবর্তী জান্নাতে প্রবেশ করবে কিন্তু প্রথমে জাহান্নামে যাবে যদি না আল্লাহ তারা তাকে কোনো আমলের বিনিময় অথবা তার কোনো রহমত দিয়ে এই বন্দাকে ক্ষমা না করে দেন তাহলে সে জাহান্নামে যাবে এক প্রথমবার প্রথমবার এই প্রবেশ করতে পারবে না বলে রসুল্লাহ আসাম ঘোষণা করেছেন এই যে কেয়ামতের আলামতের এই আলামতের মধ্যে আমরা আরেকটি আলামত আলোচনা করেছিলাম ছাব্বিশ নম্বর যে আলামত আলোচনা করছিলাম যে সেখানে সুল জোয়ার বলা হয়েছে অর্থাৎ পড়োশীর সাথে খারাপ ব্যবহারের বিষয়টি বলা হয়েছে পড়োশীর সাথে খারাপ বিষয়ের বিষয়টি খারাপ ব্যবহারের বিষয়টি এখন বর্তমানে প্রচুর পরিমাণে ঘটছে কি দেখা যায় যে পড়োশি না খেয়ে আছে অথচ সে ব্যক্তি প্যাটপুরে খাচ্ছে অথচ রসুল্লাহাম বলেছেন যে ওই ব্যক্তি যে ব্যক্তি প্যাটপুরে আছে অথচ তার না খেয়ে আছে অন্য হাদিস রসুল্লাহ নিষেধ করেছেন তিনি বলেছেন মানকান কেউ যদি আল্লাহর উপর ইমান রাখে এবং আখেরাতের উপর ইমান রাখে সে তার পড়োশীকে কষ্ট না দেয় কষ্ট না দেয় এই কষ্টর বিভিন্ন ধরন রয়েছে যে কখনো কখনো দেখা যায় কেউ তাদের প্রতি তাদের দিকে ময়লার ঝুড়ি নিক্ষেপ করে এখন যে সমস্ত প্লাট বাড়ি হচ্ছে সেগুলোতে এর সংখ্যা অনেক বেশি বিশেষ করে উপরতলা যারা থাকে নিচতলা যারা তাদের উপর দিয়ে অনেক সময় বিভিন্ন রকমের খারাপ জিনিস নিক্ষেপ করে এই জিনিসগুলো লক্ষণীয় অনেক সময় দেখা যায় তাদের বাড়ির দিকে ময়লা ড্রেনগুলো তাদের দিকে দেওয়া হয় এগুলো কিন্তু খারাপ জিনিস এই জিনিসগুলো বর্তমানে ঘটে যাচ্ছে বরং রোজুল্লাহাম যারা পড়োশী তাদের প্রতি দয়া করতে বলেছেন তিনি বলেছেন তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ আখরাত ইমান রাখে সে যেন তার পড়োশীর প্রতি ভালো ব্যবহার করে এহসান করে অর্থাৎ এহসান হচ্ছে এমন ব্যবহার যে ব্যবহারটি সব সর্বোত্তম তিনি আপনাকে যদি কোন এক পেয়ালা কোন কিছু হাদিয়া দেয় আপনি তাকে দুই পেয়ালা দিবেন সেটা হচ্ছে এহসান আর সম একই রকম হলে সে আদল অর্থাৎ দয়ার ভূমিকা আপনাকে থাকতে হবে যে সর্বোত্তম কাজটি আমি করবো সেটাই এহসান রসুল্লাহ আসলাম এহসান করার নির্দেশনা দিয়েছেন পড়োশীর প্রতি অন্য হাদিসে রসুল বলেছেন মাজা জিবল ইউসিনী বিজার হাত্তা জনান্তু আন্নাহু আরেতু হু জিবরিল আমাকে এমনভাবে আমার পড়োশী ব্যাপারে অসিউত করছিলেন যে সাথে ভালো ব্যবহার করো এটা করি এটা দাও এটা দাও আমি তো মনে করে বসছিলাম যে এমন হতে পারে যে পড়োশী বুধ আমার ওয়ারিস হয়ে যাবে অর্থাৎ এত বেশি দান করার কথা বলছেন তার প্রতি ভালো কথা বলছিলেন পড়োশী যেন ওয়ারিস হয়ে যাবে এরকম অবস্থা বর্তমানে এই জন্য মানুষ খুঁজতে হবে যে কোনো সময় উত্তুবুল জিয়ার কবলাতদার একটা প্রবাদ আছে যে পড়োশি ঘর বানানোর আগে পড়োশী দেখো কারণ পড়োশি যদি কোনো আপনাকে কষ্ট দেয় সেখানে আপনি অবস্থান করতে পারবেন না চলতে ফিটে তার সামনে পড়বে সে যদি বেনামাজি হয় আপনি যদি তাকে নামাজ দিকে ডাকে না সেই খারাপ ব্যবহার করে আপনি সেখানে থাকতে পারবেন না অথবা আপনি বে নামাজি হয়ে তাকে যদি কষ্ট দেন সেটাও সেটাও দেখার বিষয় এই জন্য আপনার আমার পড়োশি প্রতি ভালো ব্যবহার প্রতি ইসলাম যেভাবে উৎসাহ দিয়ে সেটা করতে হবে আর মনে রাখবেন এই খারাপ ব্যবহারটা হচ্ছে একটি আমাদের একটি আলামত যা বর্তমানে বিভিন্ন জায়গায় অনেক বিশাল বহুল বহুলভাবে বহুলভাবে আমরা দেখতে পাই যে সেটা বেশি প্রসারিত হয়ে আছে वृद्ध हो गुक राख गे से युवक होते चाय बर्तमान एत व्यापक आकार धारण करा स्पष्ट बुझे अनेक मानस देखें মেকআপ করে যুবক হতে চায় মেকআপ করে তারা বিভিন্ন রকমের মানুষকে ধোকা দিতে চায় বুঝতে পারে না তাদের বৃদ্ধ হয়েছে সে নিজেকে লুকিয়ে রাখতে চায় রসুল্লাহামে হাদিসটি আমরা পড়ি তিনি বলেছেন বিশ্বেওয়া হাওয়া আছে হেমামি হন হা হ্যাথল এক একদলোষ্ঠী হবে শেষ জমানায় একটি গোষ্ঠী আসবে শেষ সময়ে যারা কালো দিয়ে খেজাব দিবে কালো রঙের খেজাব ব্যবহার করবে হাওয়া আছে হেমাম তাদের সেটা হবে হামাম অর্থাৎ কবুতরের প্যাটের অং প্যাটের মত। কবুতরের প্যাটের মতো লাইয়ারি হো না রায় হাতাল জান্নাতের তারা গন্ধও পাবে না হাদিসটি তখনকার দিনে হয়তো এটার অর্থ অনেকেই স্পষ্ট তাদের অনেক কাছে স্পষ্ট ছিল কিনা আমরা জানাই জানি না তবে বর্তমানে তা স্পষ্ট কিভাবে সেটা অনেক সময় দেখবেন অনেকেই দাড়িগুলোকে কালো রং দিচ্ছে এমন কালো রঙ দিচ্ছে তাতে অন্য কোনো রঙ নেই অর্থাৎ একেবারে কালো করে রাখছে দাঁড়িয়েগুলোকে দেখতে অনেক অনেক সময় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে নিজের বার্ধক্য লুকানোর জন্য নিজেকে যুবক হিসেবে প্রসারের জন্য প্রসারের জন্য সে কাজটি করেছে এবং এর মাধ্যমে অনেককে ধোকা দিচ্ছে নিজেকে ধোকা দিচ্ছে এবং সে অন্য অন্য মানুষদেরকেও দিচ্ছে এটা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে পরিবর্তন করতে হয়। বর্তমানে চুলে কলপ না লাগানো যেন এটা একটা দোষের বিষয় হয়ে দাঁড়িয়েছে বরং অনেক সময় দেখা যায় আমরা যখন ছোটো ছিলাম তখন হয়তো কেউ কেউ লুকিয়ে দুই একটি রং রং রাখতো কোনো কোনো সেলুনে বর্তমানে সেলুনগুলিতে রঙের ছড়াছড়ি বিভিন্ন সেলুন রং না দিলেই হয় না একবার আমি একজনকে নিষেধ করলাম যে আপনি কালো রং না দিয়ে অন্য রঙ দিবেন তিনি আমার কঠিনভাবে আক্রমণ করে বসতেন যে আপনাকে তো কথা বলতে বলা হয়নি অর্থাৎ আমাকে শরীয়তের কথা বলতে বলতে তাকে নিষেধ করছেন কোনো কোনোভাবে বলা যাবে না এভাবে তারা আল্লাহ এবং তার চুল যার করতে নিষেধ করেছেন সেগুলোর প্রতি তারা প্রবৃত্ত হচ্ছে দেখা গেল তাদের অনেকেই এভাবে কালো রং দিয়ে তাদের দাড়িগুলোকে এবং মুসগুলোকে তাদের শরীরের লোমগুলোকে অথবা মাথার চুলকে তারা কালো সম্পূর্ণ কালো করছেন যা শরীহত অনুমোদন করে না এই হাতে বলা হয়েছে যে হাওয়া সেল হাম হামাম অর্থাৎ কবুতরের পেটের মতো কবুতরের প্যাটের মতো জিনিসটা রকম এটা স্পষ্ট এখন সাধারণত আগেকার দিনে পুরুষ পুরো মুখের উপর রাখা হতো এখন কিন্তু দাঁড়ি পুরুল মুখ রাখে না মানুষ সাধারণত এদিক থেকে দুদিক থেকে কামিয়ে ফেলে এখানে দাড়ি রাখে এখানে যে দাঁড়িয়ে কম করে রাখে পরবর্তী যখন সেটাকে কালো করা হয় যখন সেটা এরপর দেখা যায় এ কালো করা তখন দেখা যায় কবুতর কবুতরের প্যাটে অনেক সময় এরকম এই জায়গায় কালো থাকে অন্য জায়গায় সাদা থাকলেও ঠিক রসোল্লা যেন সেই দৃশ্যটা আমাদের সামনে তুলে ধরছেন যে কবুতরের প্যাটে যেভাবে কালো থাকে অন্য জায়গায় সাদা থাকে ঠিক তারা এরকম কবুতরের প্যাটের মতো এই জায়গাতে তাদের দাড়িগুলো সেরকম করবে তাদের শরীরে কালো অংশগুলো এরকম করে তারা যুবক শাস্তে চাইবে এটা এখন বাস্তব এবং সেটা অনবরদ্য ঘটছে অনেক তথা তথাকথিত तेके भो मन करी ए रख शिक्षित मानुष्य मध्य एर प्रवणता बस विशेषकर ये दिए एडभार्टाइजिंग हे अनेक समय देखा जाए विभिन्न मीडिया से प्रसार करा की भावे, की भावे करते हैं चूल क्यवर्तन कलो दिए क्यों परन करते प्रचार करथ सम्पूर्ण रूप से हराम ये कर बेफरसुल्लाम इा कर तुगन्ध पावे यत बड़ कठिन কেন তিনি বললেন সেটা কেন এত বড় কঠিন কঠিন সাবধান বাণী আমাদের রসুল উচ্চারণ করে তার কারণ হচ্ছে যে এইটা যারা করছে তারা এটাকে হালাল মনে করে করছে আর যে কোনো জিনিস অন্যায় করছে কিন্তু অন্যায়ের কোনো তার মধ্যে কোনো অন্যায় বোধ না থাকে তখন সেটা মানুষ হালাল মনে করে তখন সেটা কুহুরি পর্যায়ে পৌঁছে যায় এই জন্য নামে তার স্থান হবে আর যদি অন্যায় বোধ থাকে করে তাহলে এটা কবিরা গুণা হবে কবিরা গুণার যে শাস্তি হবে সে শাস্তি হবে অত আল্লাহ ইচ্ছাগুলো ক্ষমা করবেন নাহলে আল্লাহ তালা তাকে জাহান্নামি দিয়ে সেখান থেকে বের করে জান্নাতে দিবেন। কিন্তু যদি পাপ না থাকে এবং সেটাকে জায়েজ মনে করে করে এবং কোনো শরীয়তের প্রতি তোয়াক্কা না করে তখন সেটা কুহুরে রাখার ধারণ করবে এই যারা এই কাজগুলি করছে তাদেরকে সাবধান করা উচিত এগুলি কেয়ামতের আলামত আল্লাহ তালা যেন কেয়ামতের এই আলামতে আমরা যেন ত্বরান্বিত না করি এবং এগুলি থেকে আমরা দূরে থাকি সেগুলি আমাদের খেয়াল রাখা দরকার তো মনে রাখবেন কালো রং ছাড়া অন্য যে কোনো রঙ ব্যবহার করা যায় আছে এর প্রমাণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহাম রসোল্লাহ সাল্লাহাম কালো ত্যাগ করতে হাদিসে বলে দিয়েছেন যে গা ইউরোবে সেই ও জানেবুসিবাদ যখন মক্কা বিজয়ের পরে আবু বকর আবুবকরাজানোর পিতা আবু কড়াপাকে নিয়ে আসা হলো। তখন তার সারা শরীরের শরীরের লোমগুলো বা পশমগুলো সব সাদা হয়ে গেছে রসোল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে এই অবস্থা কেন তার এই শরীরের প্রসঙ্গগুলোকে তোমরা পরিবর্তন করো রংটাকে পরিবর্তন করে দাও তবে কালো দিবে না অজান্য অজতান্যে বুস্তিবাদ কালো থেকে দূরে থাকো অর্থাৎ রসুল্লাহ সাম নিজে সেটাকে শিখিয়ে দিলাম আমাদেরকে যে কালো ব্যবহার করা যাবে না এই জন্য কালো ছাড়া অন্য যে কোনো রং ব্যবহার করলে সেটা জায়জ হবে সেটাই পরিবর্তন করাটা জায়েজ হবে বিশেষ করে যারা অনেকে যুবক আছে কিন্তু যুবক অবস্থায় তাদের চুল পেকে গেছে দাঁড়িয়ে পেকে গেছে তার উচিত হবে সেগুলোকে কোন অন্য কিছু পরিবর্তন করা কিন্তু কালো ব্যবহার করা কোনোভাবেই তাদের জন্য জায়েজ হবে না এবং এটা হচ্ছে বিশুদ্ধ মত এর বাইরে যারাই জায়েজের কথা বলে তার অধিকাংশই কিন্তু নিজেরা ফেতনায় পড়েছে অন্যদেরকে ফেতনায় নিভিত করতে চাচ্ছে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছে বর্তমান সময়ে এই কাজটি যা হচ্ছে সেটা কে আমাদের একটি আলামত কেমন আরেকটি আলামত আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কাস্তাত শ অর্থাৎ মানুষের ভিতরে কৃভণতা বেড়ে যাবে কৃপণতার বিষয়টি কেমন রসুল্লাহ আসলাম হাদিসেবস আবহরাদ রসুল্লাহ আসাল্লাম বলেছেন ইয়তাকার বুজ্জামান সময় নিকটবর্তী হবে ও কুসুল আমল কেয়ামতের আগে সময় নিকটবর্তী হবে ইয়ান কুসুল আমল মানুষের আমল কমে যাবে অর্থাৎ দুনিয়ার জন্য করবে দিনের আমল তাদের মধ্যে কমে যাবে উইউল কাশ তাদের মধ্যে কৃফণতা ঢেলে দেয়া হবে তারা বখিল হবে কৃফণ হবে এই জন্য আবহরাদু বলেন না বরং সবচেয়ে খারাপ টাকাটা ছিঁড়া টাকাটা দান করতে চেষ্টা করে কখনো যে টাকাটা হয়তো কোনো কাজে লাগবে না সেটা আল্লাহর দিনের জন্য দিতে চেষ্টা করে ফকিরকে দিলেও একদম সবচেয়ে যেই মুদ্রাটা তার কাছে কম আছে দুই টাকা থাকলে সেটা পাঁচ টাকা থাকলে সেটা অথবা দশ টাকা ২০ টাকা নোট দিতে কেউ রাজি হয় না অর্থাৎ তার কৃপণতা সেখানে দেখা যাচ্ছে যে জিনিসটা একেবারে কেউ নিবে না সেটা শুধু আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য অথচ আল্লাহ তালা বলেছেন লালতানা আলবের রাহাতা তুন ফেকু ইমাত বোন যা তোমরা পছন্দ করো তা যদি খরচ না করো তাহলে আল তোমরা কখনো কখনো কিছু পাবে না সৎ আল্লাহ তালার কালার কাছে সবের অধিকারী হতে পারবে না এটাই দেখা যাচ্ছে मानुषर भे हाँ जो मानुस खरस दुनिया खरच कर प्रचुरे प्रवण्त करना दुनिया करता दिन जतई खरचा किता नर इट बधान्यता एजे मानु अनेक समय देखा जाए बाड़ी गाड़ी करकमेर प्राइट सेक्टर तैरी कर रकम निजे एलका तैर विभिन्न প্রজেক্ট তৈরি করছে মাসের অথবা কোন রকম বড় বড় বিভিন্ন প্রজেক্ট তৈরি করছে যেগুলোর মাধ্যমে সে দুনিয়াকে প্রসার প্রচার করছে এগুলি যে খরচ করছে এই খরচের মাধ্যমে প্রমাণ হবে না যে সে কতটুকু কৃফন এটা নয় এই ক্রিপণটা হচ্ছে দিনের জন্য খরচ করতে তার হাত যাবে না সব সময় সে দুনিয়াদার থাকবে সাহাবায় কেরাম রে দনলা তারা দিনের জন্য সবকিছু করতেন দুনিয়ার জন্য তারা ব্যয় করতেন না এর বিপরীত অবস্থা তৈরি হবে কাসরাতাম বলেছেন কিফোনতা বেড়ে যাবে এটি একটি দিন থেকে দূরে সরিয়ে দেয় দিনও সরিয়ে দেয় এই জন্য মহাবির আলম বলেন রসুল্লাহাম বলেছেন লাজদাহুল আমরু ইল্লা ইল্লা ইহান যে এই मानुषर व्यवहारगुल मानुष मध्य दिन दिन क्षणता बेड़े जाए खराब गुण जो इसलम निषेध करीम নিজে দান করার প্রবণতা আল্লাহর দিনের জন্য নিজে সবকিছু দেওয়ার মত প্রবণতা না থাকলে সে কিভা থেকে মুক্ত হতে পারেনি সাহবা কেরাম তা থেকে মুক্ত ছিলেন অন্য হাদিস আবদুল্লাহ রাহন বলেন রসুল্লাহাম বলেছেন কারণ এই কিফতা তোমাদের পূর্বতী লোকদেরকে ধ্বংস করে দিয়েছে এই কিফতায় তাদেরকে ज करते उदबुद्ध करा अवश्य तेज़ कोा उचित छोना रक्त प्रवाहित करते गई अर्थात दुनिया दुनिया दुनिया दखल कर दुनिया सबकिछ जत मेरे केटे जो किस हम त मेरे केटे जो किस हम तुनिया दखल कर सम्पद रक्षार जन सबकिू करानुष देख, और में देखा जाघार पर बीघा प्रदेक् मानस दखल कर मार्ग होता दान कर हादीसी वस्ता हारिम आहुम ये हराम के हालाल मन कर एक किफार कारण हालाल के हराम हराम मन कर हराम हल्के এটাই করে বর্তমান সময়ে একইফলতার কারণেই বড় বড় কোম্পানিগুলো লক্ষ লক্ষ টাকা ঋণ নিচ্ছে সুদি ঋণ নিচ্ছে তারা হারামকে হালাল মনে করছে একই ফোনতার কারণেই তারা এই একইফলতার কারণেই মানুষকে ঠকাচ্ছে মানুষের মানুষের মানুষের উপর জুলুম করছে যেটা রসুল্লা সাল্লাম বলেছেন সেটা যেন বাস্তব নোমরা আমরা দেখতে পাচ্ছি যে এই কারণে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি আমরা কেমন আরেকটি আলামত হচ্ছে যারা ব্যবসা বেড়ে যাওয়া ২৯ সম্পর্কে আমরা আলোচনা উনত্রিশ নম্বর যে বেড়ে গেছে এই ব্যাপারটি এখন একেবারে সবাই বুঝতে পারে বিশেষ করে এখন প্রত্যেকে যেন ব্যবসায়ী প্রত্যেকে যেন ব্যবসায়ী এবং সেই ব্যবসা আগের মতো অবস্থায় নেই আগে মানুষ দু একজন ব্যবসা করতো এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত সেখানে ব্যবসা করতো এখন আর সেই অবস্থা নেই বরং সেখানে পুরুষ মহিলা সবাই ব্যবসা ব্যবসা করছে এমন অবস্থা দাঁড়িয়েছে देखा जाए महिला पन्न्य हिसाब से अर्थात आगे पुरुषा करते महिला निजेसार सामग्री परिणत हो गए इनशाला परवर्ती आलोचना करब आल्लामीकुम वरहमतल्लाबरकत